বাংলা মানবতা সমাধান আলহামদুলিল্লাহ আমরা আলোচনায় আছি আমি জানতে চাইব যে বাচ্চার একটা আকিকা দিতে হবে এই ব্যাপারে আকিকা দেয়াটা সামর্থ্যের উপরে নির্ভর করছে না সামর্থ্য না থাকা ব্যক্তির উপরে অজীব আছে দিতেই হবে যদি না দেয় সেক্ষেত্রে আপনি আর মেয়ে হলে একটা এটা আমাদের শেখ সাহেব হাদিস জানেন রসুল সালাহাম বলেছেন ওয়ানিল গুলামী এটা জারিয়া হাদিস রয়েছে যদি ছেলে হয় তাহলে দুটি ছাগল লাগবে আর মেয়ে হলে একটা ছাগল লাগবে একজন বাচ্চা ভূমিষ্ঠী হওয়ার পরে তার আকিকা কল্পে যেটা করল না সুন যারা সময় মতো তারা দিয়ে দিয়েছেন যারা পারেননি তাদের কি হবে কোনো কারণ মানুষ হয়তো না যে সাত দিনে আসলে সুন্নত হচ্ছে রসুল সালাইসাল্লাম হাদিস হচ্ছে নির্ভিজাল স্বচ্ছ হুকুম হচ্ছে সাত দিনের মাথায় আকিকা দেওয়া আল্লাহ বলেছেন যে সাত দিনে তোমরা কি করো তার মাথার চুলগুলো নেড়া করো আর তার পক্ষ থেকে কি করো তোমরা আখিকা দাও এটা হচ্ছে গ্রহণযোগ্য হাদিস আর এইটাই মারফুক আমরা একথা নিতে পারি যে আসল সুনত হলো সাত দিনে মাথায় কি করা আখিকা দেওয়া কিন্তু কোন মানুষ পারছে না অপারুক তার নিয়ত আছে ঠিকই কিন্তু সে সাত দিনের মাথায় পারছে না তখন সে দেখবে তারপরের কথা কিন্তু আমাদের দেশে প্রচলনা আছে যে আকিগা দিতে পারুক চাই না পারুক আজকে সপ্তাহে আগামী সপ্তাহে আমার হবে হবে আমার কাজ আছে তাহলে আমরা তারপরে সপ্তাহে একুশ দিনে একটা বর্ণনা আছে এটা মা বর্ণনা কিন্তু এই বর্ণনার পরম্পরাই কে আছে সানা দেখে আছে গোলামলা আছে হাদিসের মহাদেশিনের নজরে এই হাদিসটা গ্রহণযোগ্য নয় দুর্বল হাদিস এটা বিষয়ে আমি অনেক পড়াশোনা করেছি এবং এটা নেড়ে ঘেটে আমি দেখেছি যে মহাদেশিনের কাছে হাদিসটা শুদ্ধ নেই অশুদ্ধ হাদিস যে ব্যক্তি তার ছেলের আকিকা সাত দিনে দেবে না তাহলে সে তার জন্য এটা অপেন যেকোনো দিনে চোদ্দেই গেছে আর হলো না তার কথা থেকে এটা এই কথা আমরা বুঝতে পারছি ভেসে আসছে তাহলে সাত দিনে দেওয়াটাই শুদ্ধ পথ এবং শুদ্ধ সুন্নত এটা তো আমরা কি থাকি অনেক ভাই এটা ভুল করে থেকে সাত দিনে না চোদ্দ দিনে চোদ্দ দিনে না পারলে এই ধারণা আছে যারা আকিকা দিতে ইচ্ছুক এই যে ১৪ এবং একুশের বাহানা করে বা পরবর্তী একটা সুযোগের অবকাশ খুঁজে এদেরকে আপনি কি মেসেজ দেবেন হ্যাঁ সেই সমস্ত আমাদের সন্তানের বাবা বা এই মেসেজটা আমরা দিব যেহেতু সুননাতে মহকাদা উত্তম একটা তো সুতরাং আমরা আজকের আলোচনা থেকে এই মেসেজটা নিব যেটা সুনাত যত তাড়াতাড়ি আমরা করে নিবো আমার বাচ্চার হওয়ার জন্য যে একটা দায়িত্ব এটা সেই দায়িত্ব থেকে আমি ফ্রি হয়ে গেলাম আর রসুল্লাহ সাল্লা সাল্লামের একটা হাদিস আমি এর কোন ইসলামের ভিত্তি নেই কোরবানি হচ্ছে একটা আলাদা শূন্য আলাদা ইবাদত আর হচ্ছে একটা আলাদা সূন্যত আলাদা ইবাদতালাম কোনো জায়গায় বলেন নাই যে তোমরা আকীকার মানে এটা অংশটা ভাগ থেকে নিয়ে নাও এটা বলা নেই আর শরীয়তে এইটা নিয়ম হচ্ছে এই কুরবানির যেটা মানে জানোয়ার জবয় করা হয় সেটা ব্যাপারে ভাগ আছে সাতটা পরিবার কিংবা সাতটা মেম্বার তাতে অংশগ্রহণ করতে পারে সেটা একটা লাভ আছে কিন্তু তাতে অংশগ্রহণ করতে পারে কিন্তু আঁকিকার যে জীবটাকে জবাই করা হয় তাতে কোনো রকম অংশ বসানো যাবে না ছেলে হলে দুটো জীব লাগবেই তার মানে দুটো লাগবে আর মেয়ে হলে একটা লাগবে তাহলে কেমন করে আপনি কুরবানি ভাগ থেকে একটা ভাগ আঁকিকা দিতে পারেন সুতরাং এই যে পথ বা এই যে কর্ম এটা আমাদের সংশোধন করা উচিত তালে এগুলো কল্পনীয় মানুষেরা সেইখান থেকেই সুযোগ নিয়েছে যে একটা গরুরকে সাতটা যদি অংশ হয় তাহলে পাঁচটা অংশকে রেখে নিলাম কুরবানির নামে এবং দুটো অংশকে রেখে নিলাম আকীকার নামে এটা সুবিধাবাদী তাহলে এই থেকে আমাদেরকে সতর্ক থাকা দরকার অনুরূপ ভাবে যে বিবাহতে যে দেওয়া হয় ওটাও ঠিক নয় বিবাহের জন্য আপনি যে খাত থেকেই সে টেনে আন হ্যাঁ ওটা যদি স্বেচ্ছায় তার বিবাহপন্থ সে লেট করে তাহলে জানতে হবে সে শুধু বিবাহের জন্য আকিকার দিল আর যদি প্রার সঙ্গে এসে যায় হঠাৎ করে সঙ্গে সঙ্গে নামকরণ তো জড়িয়ে আছে অবশ্যই যখন আমি আকি কাহা করবো আদায় করবো তখনই তো বাচ্চার নাম রাখবো নাম রাখতে হবে তাহলে দুটো কর্ম আমাকে একই টাইমে এবং নামকরণ নামকরণের বিষয়তা নামকরণটা একটা সবই গুরুত্বপূর্ণ সব সন্তান প্রতিপালনের আন্দারিগুলো কথা গুলো আমরা দেখি না আসলে অনেক আমরা দেখি জন্টু মন্টু কেনেল তারপরে বাদশাহ তারপরে সাজাহান অনেক কিছু আমরা নাম রেখে ফেলি যেমন সাজ্জাদ আলী আলী ইসলামী নাম কেউ বলে সাজী মানে এই সমস্ত কথা গুলো নাম গুলো ঠিক নয় এগুলো হচ্ছে আমাদের দেখে শুনে নাম রাখা দরকার অনেকে নাম রাখে যে অনেক আদরের ছেলে যে আমার ছেলের নাম গোবর্ধন ভালো নাম মন্দ নাম এটা কিন্তু মানে এমন আর একটা দোষের কথা আপনাকে বলি ইসলামী নাম থাকতে গেলেও সেটা চাপা পড়ে থাকে এবং শেষের বেলায় যেটা ডাক নাম সেটা ইসলামিক একটা নাম সেটাই ব্যাপক আর সেই নামে তাকে চেনা হয় তাহলে আল্লাহ এবং আল্লাহর আব্দুল্লাহ আব্দুর রহমান এগুলোর সুন্দর নাম সে হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুল উদ্বুদ্ধ করেছেন যে আব্দুর রহমান আবদুল্লাহ নাম আল্লাহর কাছে প্রিয় নাম তো আপনার কাছে কথা থেকে আরেকটা কথা আমি বুঝতে পারলাম সেটা হলো দুটা নাম রাখা যায় কিনা আর দুটো নাম রাখলে কেমন নাম রাখা দরকার একটা বলছেন ডাকনাম আর একটা হচ্ছে আকিকা দেওয়ার নাম প্রচারিত নাম কিন্তু শরীয়তে যা আমরা দেখছি যে একটা ব্যক্তির দুটো নাম রাখা জায়েজ জায়েজ রাখতে পারে কোনো অসুবিধা নেই কিন্তু আমাদের সমাজে দুটো নাম কেমন হয়ে থাকে যে একটা নাম রাখা হয় আকিকা দেওয়ার সময় সেটা যেন আব্দুল করিম ধরে নেন আর ডাক নাম হলো ধরুন কেনেল। কিন্তু ক্যানেল দিয়ে দেখে কিন্তু তার আসল নাম কেউ জানে না কেউ জানে না কিন্তু ওই নামটা যদি আব্দুর রহমান আর আব্দুল করিম যদি নাম রয়েছে নামকরণ একাধিক করে ফেলি তো কোনো অসুবিধা নেই আচ্ছা আবদুন দিয়ে যদি নাম রাখা যায় তাহলে আল্লাহ রব আলিনের কাছে এবং তার নাবির কাছে এটা হচ্ছে উত্তম এবার এমন একজন মুসলমান তিনি আব্দকে ব্যবহার করছেন না তাহলে কি সেইগুলো নামকে আমরা ইসলামী নাম বলবো না ধরুন হক ইন হক এই ধরনের নামগুলো আমাদের ইসলামী পরিভাষায় আছে এবং আমাদের সমাজে অনেক লোকের নাম আছে এই সমস্ত নামগুলোকে আমরা আল্লাহর এক নম্বর পছন্দের ভেতরে বা দুই নম্বর পছন্দের ভেতরে সেই জায়গায় আমি যাচ্ছি না আমি শুধু বলতে চাইছি যে ইসলামী নাম কি না এগুলো অবশ্যই সেগুলো ইসলামী নাম যদি ইসলামী আকিদাসগুলো পরিপন্থী না হয় তাহলে অবশ্যই সেগুলো জায়েজ রসুদালাম যেহেতু বলেছেন যে আব্দুর রহমান আবদুল্লাহ নাম উত্তম আল্লাহর কাছে পিয় নাম কিন্তু তার ছেলেমেয়ের নাম তিনি হচ্ছেন আবুল কাসেম তার নাম ছিলেন নাম ইব্রাহিম তাহলে বোঝা যাচ্ছে তিনি একদিকে বলছেন উত্তম নাম আব্দুর রহমান আবদুল্লাহ অপরদিকে তার ছেল নাম নাম ইব্রাহিম সুতরাং কাসেম সুতরাং এগুলো তাহলে যাই যাচ্ছে কিন্তু পছন্দ করেছেন আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আব্দুর রহমান নাম আমরা রাখি কিন্তু জিয়াউল কারামুল্লাহ ইত্যাদি এগুলো যেগুলো আছে আলহামদুলিল্লাহ বলছেন যে কোনো পুরুষ যেন অপর কোন পুরুষকে ছোট মনে না করে হতে পারে যে সে তার চাইতে বেশি অনেক ভালো ঠিক ওই রকম মহিলা বা নারী যেন অন্য কোন মহিলা বা নারীকে ছোট মনে না করে হতে পারে সে তার চাইতে উত্তম शिक्षा देहा दृष्टि ठीक नर आसल नाम দাতে তার রূপটা ভেঙে যায় এবং তার অর্থটাই নষ্ট হয়ে যায় আপনি যেটা বলছেন যে সত্যিকারের নাম মানে না ডাকলে এটা অসুবিধা কিন্তু মারাত্মক হবে কোনখানে যদি তার নামটা থাকে যেমন আব্দুল্লাখে বা আবদুর রহমান নাম লেখে আমরা ডাকি রহমান আব্দুর রহিম নাম রেখে আমরা ডাকি রহিম এটা দারুন আপত্তিকর রহিম তিনি আল্লাহ রহমান তিনি হচ্ছেন আল্লাহ কিন্তু শুধু আমরা একটা বিষয়ে একটা নাম ক্ষেত্রে আমরা সেটা প্রযোজ্য রাখি আবদুল্লাহ আবদুল্লাহ যদি নাম রাখা হয়েছে সেখানে আল্লাহ বলে ডাকিনা কেন আল্লাহ বাধ্য আব্দুল্লাহ নাম রেখে আল্লাহ রাখেন সেখানে রহমান রাখা এটা আপত্তিকর সেখানে আব্দুর রহমান বলতে হবে সুতরাং আমাদের খেয়াল করা দরকার তাছাড়া আপনি যেন বলেছেন সুরাই হুজাল বলেছেন হুন না বিদ্রুপ করে ঠাট্টা করে এটাতে তার একটা মানে খারাপ দিক আল্লাহ বলে তার মানে দুর্নীত করেছেন আল্লাহ আলম থাকা দরকার এবং দর্শক সঙ্গে থাকুন ছোট্ট একটা বিরতির পর আবার আপনাদের কাছে ফিরে আসছি আসসালামু আলাইকুম ওর আমি আশিফ মাদানি আর আপনারা দেখছেন আব্দুল্লাহ ইবনু আব্বাস রবিহ সাল্লাম বলেছেন মাহরম ছড়া কোনো ব্যক্তি নির্জনে কোন মহিলার সাথে মিলিত হবে না সেহী বুখারি সপ্তম খন্ড বিবাহ অধ্যায়ে হাতের সংখ্যা পাঁচ The students of Islamic International School welcome all of you. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Almalik ulkudusus salamulmuminulmumin. M-U-S-L-I-M, I'm so blessed to be with don't know soundin your head if you need to the west in the town m u s l i m i'm so blessed to be with him m u s l i m i'm so blessed to be with them watch little wonders at their best bishoy shishura poroborti onusthan peace tv Banglai সুপ্রিয় দর্শক আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি পুনরায় আপনাদের সামনে ফিরে এলাম আপনারা সঙ্গ দিচ্ছেন তার জন্য ধন্যবাদ আমরা আমাদের আলোচনায় ছিলাম যে নামকরণ প্রসঙ্গ সেখানে শেখ বললেন যে নাম যদি কি হয় দু অক্ষর বিশিষ্ট যুক্ত নাম হয় আব্দুর রহমান আবদুল্লাহ আব্দুল খাবির আব্দুল খালেক এইরকম ক্ষেত্রে আমাদের একটা ব্যাধি আছে যা আমরা আবদকে রেখে দিলাম খালেকে বলে দিলাম আবকে রেখে দিলাম রহমানকে বলে দিলাম এ রহমান শুনতো এ খালেক শুনতো এভাবে নাম ডাকা উচিত নয় এটা শুধু ভুল নয় এটা একটা মারাত্মক ভুল তাহলে এই প্রসঙ্গ আমরা এখন ছেড়ে দিচ্ছি যেহেতু সমজ্ঞান আমরা অবশ্যই নামকরণের ব্যাপারে পেয়ে গেছি জেনে গেছি আমরা আমাদের মূল আলোচনায় আছি কি একটা বাচ্চার প্রতিপালনের ক্ষেত্রে কতগুলো পর্ব আসে যে তাকে আদর্শ বাচ্চা আমরা গড়ে তুলব তার এইবার মোটামুটি চতুর্থ পর্বে এসে যাচ্ছি যে বাচ্চার নামকরণের পর বাচ্চার দুধ পালন বিষয়টিকে নিয়ে একটু আলোচনা করা যেহেতু বাচ্চা তার মায়ের দুধ পালন পান করে বাচ্চাকে মা দুধ দেবে সে দুধ খেয়ে বাঁচবে যতদিন মায়ের পেটে ছিল ততদিন আল্লাহ রবুল আলমিন তাকে নিয়ন্ত্রণ করেছেন যেভাবে খাবার দিয়েছেন সেগুলো অন্য বিষয় সে আলোচনা এখানে রাখছি না এখন মায়ের দায়িত্বে এসে পড়েছে মা তাকে দুধ দিয়ে তাকে মানুষ করবে বড় করবে লালন পালন করবে এই বিষয়ে আমরা আসছি দুধ পান করার ব্যাপারে কিছু তর্ক কিছু বিতর্ক আছে আমাদের সামনে সেই হেতু মাকে কে দুধ দিতে হবে এটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নির্দেশ সত্যি আপনারা এটা কি বুঝেন বা এটা কি জানেন আমি কাছে জানতে চাইছি আল্লাহ এবং আল্লাহ রসুল এমন কোন ইঙ্গিত দিয়েছেন যে এটা মায়ের কর্তব্য শেখ এটার ব্যাপারে একটু আলোকপাত করুন তো এ ব্যাপারে কোরআনের মধ্যে সোয়া আলবাকারা বা অন্যান্য সোয়াতে উল্লেখিত হয়েছে যেখানে আল্লাহ রব আলমিন বলেছেন যে ছেলেদেরকে দুবছর বক্রের দুধ দুধ কথা বলা হয়েছে এখানে কটুর দুধের কথা বলা হয়নি কিন্তু ক্ষেত্রে আমি বলবো যে যদি কোনো অসুখ থাকে কোনো অসুবিধা থাকে সেই ক্ষেত্রে ছাড়া যেটা আল্লাহর দানের যেটা দুগ্ধ সেই দুগ্ধের বিকল্প ব্যবস্থা নেই তাহলে ছেলেদের দুধ পান করার ব্যাপারে কোরআনে আমরা ইঙ্গিত পেলাম যে আল্লাহ রবুল্লা আলমী বলেছেন তোমরা কি করবে ত্রিশ মাস পরে দুধ ছাড়িয়ে দেবে তার অর্থ হচ্ছে এই তার আগে মাস গুলোতে তোমরা কি করে দুধ পান করাবে করবে তাছাড়া এর ধরে শব্দ এসেছে যার অর্থ হলো বক্ষের দুধ পান করানো সুতরাং যে প্রকৃত জিনিস হলো বাচ্চাদেরকে বুকের দুধ পান করানো আর কি উপকার আছে না আছে সে ব্যাপারে ডাক্তার সাহেব জানবেন অবশ্যই এটা কথা সত্যি ডাক্তারি ব্যাপারটা ডাক্তারগনই বেশি ভালো করে বলবেন আমরা হয়তো মায়ের দুধ দেওয়ার কথাটাই বলবো যে মা দুধ দান করবেন বাচ্চা মায়ের দুধ পান করবে আচ্ছা যদি ক্ষেত্র বিশেষে দেখা যায় যে মা দুগ্ধ দিল না তাকে বেবি ফুড ধরিয়ে দিল তো সেক্ষেত্রে ওই প্রশ্নটা অন্যায় করলো বিবেচনা করি তাহলে কি তাহলে কি এটাকে বাচ্চার জন্য উপযোগী বলা যাবে মল সাহেব যে বিষয়টা বলছিলেন ত্রিশ মাস আর যারা আমাদের এই প্রোগ্রাম দেখছেন যে মায়েরা তাদের উদ্দেশ্যে বলছি যে আপনারা বাড়িতে এই তর্জমা কোরআনসরি পড়ুন দিয়ে শিশুর সাথে মায়ের যে একটা গভীর সম্পর্ক এবং তার যে একটা মহৎ হওয়াক রয়েছে যে 30 মাসের কথা আপনি আলোচনা করলেন আল্লাহ কাপার পনেরো নম্বর নম্বর আয়তে আছে এবং আল্লাহ বছর পর্যন্ত কষ্টের পর কষ্ট সহ্য করে তাকে বছর সময় লাগে দুধ ছাড়াতে সেটা সুরার লুকমান একত্রিশ নম্বর সুরার ১৪ নম্বর আয়ের এবং সুরা বাঁকা দু নম্বর সুরার দুশো নম্বর আয়ের তাহলে এগুলো আমরা বাড়িতে সেই সমস্ত মায়েদের উদ্দেশ্যে বলছি যে আপনার এদ পড়া এবং জানা যে আল্লাহ যে বিধান নির্ধারিত করে দিয়েছেন ছেলের হকের জন্য বাদ দিয়ে ন্যাচারাল ফিডিং কে বাদ দিয়ে যদি আমরা আর্টিফিসিয়াল ফিডিং এর ব্যবস্থা করি সেই শিশুদের জন্য তাহলে তার এই শিশুর জীবনে অনেক রকমের ব্যাধির সৃষ্টি হয় ওর যে স্বাভাবিক একটা গঠন তারপরে ছোট বয়স থেকেই विशेष्टि प्रब्लेम आई डाइेस्टिब्लेम प्रचंड शिशु छोटे आक्रांत हो जाए, जाए। जेटा मायर दूध जदिना शिशु पाए अनेक क्षेत्र एंटीबडर मत कम से कुरान मजिदर मध्य आल्ला कारण दुबान कम्पालसारि से चिकित्सा विज्ञान आज के बोल शिशु स्वाभाविक गठन तैरी करते मायर दूध अंत मिनिमाम दुब कम्पालसरि हवा उचित কিন্তু দুর্ভাগ্যবশত আজকালকার আমাদের মায়েরা সেই সন্তানের নতুন মা যারা হন বিশেষ করে তারা এই হকটাকে বঞ্চিত করে তারা যে আর্টিফিসা করেন এর জন্য আমার মনে হয় আল্লাহর কাছে জবাব দিয়ে করতে হবে এবার তার জন্য যে ওরা যুক্তিটা দেখান যে যে ওদের একটা সৌন্দর্য শরীরের সেই সৌন্দর্যটা নষ্ট হয়ে যাবে বলে ওরা এইরকম একটা পথ বেছে নেন তাহলে একজন শিশুর সাথে বাবা মায়ের যে একটা সম্পর্ক সেই সম্পর্ক ধরে রাখার জন্য যে একটা হক আমি তাকে বঞ্চিত করে দিলাম और ये कारण सारा विश्वजुड़े एक समस्या बाबा मायर सकते झलर सम्पर्क ठीक थक युकर दूध जदि शिशु पाए ताले एक शिशु बडी टेम्पारेचर जो दरकार वाटार मेटाबलिजिम जलर जो दरकार पूरा शरीम से मेर दध ही दी परे ब्लाड सार्कुलेशन पूरा रक्त संबहन तंत्र के शुरू और हार्टर फांगशन पूरा नार्भास सिसटेम सार्कुलेटरी सिसटेम डायजेस्टिव सिसटेम ये भाइटाले पद्धतिगुल्लो आज बडिर সেইগুলো একমাত্র এই মায়ের দুধই সেই শিশুকে সঠিকভাবে গড়ে তুলতে পারে এবং যে সমস্ত ইনফেকশাস সংক্রামক জনিত রোগ সেই ব্যাধিগুলো থেকে শিশু অনেক ক্ষেত্রে বেঁচে যায় এবং মেডিকেল সায়েন্সের ভাষায় একটা সুন্দর কথা আছে প্রিভেনশন ইজ বেটার দেন কিউর কোন একটা রোগ যদি কোনো কারণে হয় এবার সেই কারণটাকে যদি আমি আগেই বাধা দিয়ে দিই তাহলে তো সেটা আসল আরোগ্য ঠিক ওই রকমই এই মায়ের দুধ যদি শিশু পায় তাহলে অনেক রোগ আছে এগুলো শুধু জানবার উদ্দেশ্যে এটা আমার প্রশ্ন যে বহু লোক এরকম প্রশ্ন করেন যে যে শিশু বেবি ফুড খেয়ে মানুষ হয়েছে এবং যে শিশু মায়ের দুধ খেয়ে মানুষ হয়েছে তাদের ক্ষেত্রে যে একটা তফাত শারীরিক রোগ প্রতিকারের ব্যাপারটা এটা তো ডাক্তার সাহেব পরিষ্কার করেই দিয়েছেন আর একটা প্রশ্ন আপনার কাছে শুধু জানতে চাইছি যে এটা কি সত্যি যে দুই বাচ্চার ভেতরে তাদের ব্রেনগত তফাত হবে অর্থাৎ তার প্রতিভা এবং তার মস্তিষ্ক তার মেধা যে মায়ের দুধ খেয়ে লালিত পালিত হয়েছে সে ব্রেনের দিক দিয়ে অতি তীক্ষ্ণ হবে তার মেধা শক্তি বেশি হবে এবং যারা হয়তো বেবি ফুড খেয়ে মানুষ হয়েছে তারা মেধা শক্তিতে তাদের থেকে কিছু পিছিয়ে থাকবে এমন কথাটা আমাদের কাছে কিন্তু প্রচলিত আছে সত্যি ক্ষেত্রে অসুখের মধ্যে চলে আসে ওর ডাইজেস্টিভ প্রবলেম নার্ভাস সিস্টেমের প্রবলেম তাহলে এই সমস্ত প্রবলেম আর আমরা মানুষরা তো একটা মেশিনের মতো মেশিনের মতো একজন শিশু যখন জন্মগ্রহণ করছে ওর যে মেশিনের ফাংশন শুরু হয়ে গেল চালু রাখার জন্য ওর যেমন এই খাদ্যের প্রয়োজন খাবারের প্রয়োজন আর ওই যে শিশু ওর জন্য দেহের সুস্থ দেহের মধ্যে আছে আর সুস্থ দেহ তৈরি করতে গেলে মায়ের দুধ সব উপযোগী সুতরাং মায়ের দুধ যদি উপযোগী হয় তাহলে সুস্থ সুস্বাস্থ্য হবে ছেলে আর সুস্বাস্থ্য হলে সুস্থ ব্রেন আসবে এই পোড়া বাক্য সত্য একটা অভিজ্ঞতা মানে আলোকে এসছে এটা আর একটা প্রশ্ন আমি ডাক্তার সাহেব করতে চাই আমরা তো সব সবসময় দেখলাম যে ছেলেকে যদি মায়ের দুগ্ধ পান করায় তাহলে তার এই উপকার আছে এই উপকার আছে আর যদি দুগ্ধ না পান করায় তাহলে তার অপকার হতে পারে তার মানে অপুষ্টিকর মানে কারণ আসতে পারে শরীরে সে দুর্বল হতে পারে সব দিক থেকে কিন্তু আর একটা প্রশ্ন হয়েছে যেটা আমি শুনি ওদের সেও কোনো ডাক্তার মেডিকেল সেন্টার আমি অনেক জায়গায় দেখেছি যে যা যে মায়েরা নিজের বক্ষের দুধ পান করান তাদের একটা লিস্ট মানে উপকারের অপকারের আর একটা যার যে মায়েরা পাউডার দুধ খাওয়ান তাদের একটা লিস্ট আমি দেখে আরবিতে তার মধ্যে আমার এক বেশ কয়েকটা জিনিস মনে হয় একটা হচ্ছে যে মায়েরা বক্ষের দুধ পান করান না তাদের অনেকে বেস্ট ক্যান্সার হয় এটা কি সত্য হ্যাঁ অবশ্যই অনেক ক্ষেত্রে আমরা যখন সার্জারি যে আমাদের সিলেবাসের মধ্যে থাকে এই টপিকটা পুরো সার্জারির মধ্যে পড়ছে ফাইব্রয়েড বা ফাইব্রো অ্যাডেনোমা বা ফাইব্রো অ্যাডেনসিস টিমার জাতীয় এবার টিউমারের অনেকগুলো ভাগ আছে এবার টিমার যখন একটা এবং সেটা ক্ষেত্রে ওই যে কারণ সেটাও কিন্তু এটা অবশ্যই একটা কারণ আটকানো কারণ ওই যে একটা ব্রেস্ট ফিডিং এবার তার যে একটা মিল্ক প্রোডাকশন হচ্ছে এবার সেই প্রোডাকশন যে নিষ্কাশন হচ্ছে না জমে থেকে যাচ্ছে আমরা দেখে নিচ্ছি তাহলে এই যে একটা কারণ এবং ওটার জন্য যে নিষ্কাশনের যে অনেকগুলো ছিদ্র আছে মানে এখানে আল্লাহ সুন্দর করেছেন যে সেখানে যদি শুধুমাত্র একটা থাকে বাচ্চা যদি করে করে টান বেশি গেলে বাচ্চার শ্বাস প্রবলেম হবে মারা যাবে মে তাহলে সেই স্তনের মধ্যে অনেকগুলো সূক্ষ্ম সূক্ষ্ম ছিদ্র রয়েছে সবার মতো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাহলে সেই ছিদ্রগুলো দিয়ে যখন দুধ টানে বাচ্চা তখন মায়েরও যে একটা ফিলিংস হয় অবশ্যই আর মনার সাহেব যেটা বলছিলেন অবশ্যই ক্যান্সারের এটা একটা কারণ বেস্ট ক্যান্সারের অন্যতম এটা কারণ যাদের এই একটা দুটো বাচ্চা বা একটা দুটোর মধ্যে যারা এই ছেলে মেয়েদেরকে বঞ্চিত রাখে বুকের দুধ পান করা থেকে তাদের হসপিটালে যে আমরা লিস্ট দেখি ক্যান্সারের তার সার্ভে যদি করা যায় তাহলে এটা অন্যতম একটা কারণের মধ্যে যে যারা বুকের দুধ পান থেকে শিশুদেরকে বঞ্চিত রাখে তাদের ম্যাক্সিমাম এই ক্যান্সার ব্রেস্ট রোগে মধ্যে আক্রান্ত হয়ে যায় তাহলে বোঝা গেল যে স্বাভাবিক ক্রিয়ায় যদি আমরা সেখানে কি করি বাধা দান করি তাহলে সেটাই বিক্রিয়া হলো আর বিক্রিয়া হতে গেলে তাহলে তো অসুবিধা হবে তাহলে আলহামদুলিল্লাহ আমাদের আলোচনা আজকে খুবই সন্তোষজনক হলো তো প্রিয় দর্শক विषय आलोचना अनेक बाकी आज इनशालावर्ती दोवा प्रीति सार्विक मंगल कमना आज के दी टन आल्ला हाफिज अल वरहमत वरक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 আমি আমাদের এই ধর্মের অন্যদের ইসলাম আছে তাই আমি বেছে নেছি পিসি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা জায়গা দেওয়া যাবে হ্যাঁ সত্যি যদি এটা নন প্রফিট ইসলামী টেলিভিশন কেন নয় পৃথিবীর বড় বড়।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 দুই এক শর্ট কোড তিন তিন সোয়েব বিআইসি কোড আইবিও, বিও টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিনেট পিসি ডট ইভি